আমরা তাকে পিতলের একটি পাত্রে পানি দিলে তা দিয়ে তিনি অজু করলেন তার মুখমন্ডল তিনবার উভয় হাত দু দুবার করে ধুলেন এবং তার হাত সামনে ও পেছনে এনে মাথা মাসা করলেন আর উভয় পা ধুলেন